পিটার প্যান একসময় ডার্লিং পরিবার পাশ করত লন্ডনে সেই পরিবারে ছিল বাবা মা আর তাদের তিন সন্তান মাইকেল জন আর বড় মেয়ে উইন্ডি ও খুব ভালো মেয়ে ছিল আর সব সময়ে ভাই বোনীদের খেয়াল রাখত বাচ্চাদের জন্য এক ড্যানি ছিল उंडलैंड कूक नामाउच जो पीटर पैन आसत पीटर पैन कैप्टन हम পরদিন সন্ধেবেলা মিসেস ও মিস্টার ডার্লিং পার্টিতে যাবার জন্য বেরোচ্ছিল জন মাইকেল ওয়েডি আমরা বেরোচ্ছি সবাই নিচে এলো আর মা ওদের আদর করল বাচ্চারা নিজেদের বেডরুমে চলে গেল আর ঘুমিয়ে পড়ল একটু পরেই ছাদের উপর আলো এসে পড়ল পিটার পান আর টিংকার বেল ফিরে এলো। পিটার প্যান ধীরে ধীরে জানলা খুলল আর তাড়াতাড়ি ঢুকে পড়ল বেল সেই ড্রডটাকে খুললো যেখানে পিটারের ছায়া লুকিয়েছিল আর পিটার ছায়াটাকে ধরে ফেলল আবার আমি তোমাকে বাঁধব পিটার প্যান তার ছায়াকে বাঁধার অনেক চেষ্টা করল কিন্তু পারল না আমি চেষ্টা করছি আমার ছায়াকে বাঁধতে আমাকে দাও আমি বাঁধছি ওয়েন্ডি একটি ছুঁত সুতো দিয়ে সেলাই করতে শুরু করলো যখন ওয়েন্ডি সেলাই করছিল পিটার প্যান তাকে শোনাচ্ছিল নেভারল্যান্ড গল্প সে থাকে নেভারল্যান্ড হারিয়ে যাওয়া ছেলেদের সঙ্গে তুমি আসবে আমার সঙ্গে আমি আমার ভাইরাও আসতে পারবে ও কেন নয় তুমি ছেলেদের মা হতে পারবে তুমি তাদের গল্পও শোনাতে পারবে ঠিক আছে এখন থেকে তোমার ছায়ার প্যানের সঙ্গে দুই ভাই খুব খুশি হলো পিটার প্যানকে দেখে এসো চলো উড়তে শুরু করি অনেক দূর যেতে হবে কিন্তু আমরা তো উড়তে পারি না খুব সোজা তোমাকে শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর প্রয়োজন হবে একটু ধুলো রত্ন একটু দ্বিধা নিয়ে লন্ডন ব্রিজ ক্লক টাওয়ার আর তারপরে মেঘের ভেতর দিয়ে উড়তে লাগল সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে তারা দেখল পৃথিবীর বৃহত্তম বিল্ডিং কয়েক মাইল দূরে তারা দেখতে পেল নেভারল্যান্ডের কোথা থেকে আসছে ওটা হলো রেড ইন্ডিয়ান আর সাবধান কখনো উপেক্ষা করোনা জলি রাজের কে এখানে তার দল থাকে হুক খুব জঘন্য জলদস্যু কিন্তু সৌভাগ্য হুকের যে কুমির তার হাত গড়ি খেলে ফেলেছিল হাতের বদলে ওটার টিক টক আওয়াজে হুক সাবধান হয়ে গেল যে কুমির কাছেই আছে সেই সময় এক জনদস্যু তাদের দেখতে পেলো দূরবীন দিয়ে আমি দেখলাম এবার আমি তাকে বেঁচে ফিরতে দেব না বল চলো আলাদা হয়ে যায় ধারে যখন উইন্ডি আকাশে লড়াই করছে আর লুকোচুরি করছে ক্যানন বলের সঙ্গে পিটার প্যান্স সোজা গেল ক্যাপ্টেন কুকের কাছে হোক তার বন্ধু বের করলো আর কথা লক্ষ্য বানাও সবাই তীর ধনুক নিয়ে লক্ষ্য বানালো উন্ডির দিকে করে ঠিক আছে তুমি যদি তাই চাও পিটার প্যান লাফি নামলো মাঠে সঙ্গে নিয়ে এলো তলোয়ার তাদের মধ্যে তলোয়ারের যুদ্ধ শুরু হলো। টক টিক টিক টক টক ঘড়ির আওয়াজ করছিল খেয়ে ফেলতে ক্যাপ্টেন হুক কে ক্যাপ্টেন হুক ভয় পেয়ে গেল আর দৌড়ে পালিয়ে গেল জাহাজের দিকে ওই দেখো ওটা তো একটা মেয়ে কি সুন্দর মেয়ে কোথায় তুমি ওখানেই থাকো আর কখনো আমাকে দেখিও না তোমার মুখি কি হয়েছে তোমার চোখ হলো আর দেখলো কোনো রক্ত লেগে নেই বাড়ির ভেতরে এসো কেন তুমি আমাদের একটা গল্প শোনাচ্ছ না আমি তোমাকে গল্প শোনাবো সেন রেলার পরদিন তারা গেল দেখতে মারমিড লাগন সুন্দরী জলপরি হল পিটারের বন্ধু হঠাৎ একটি ছেলে চিৎকার করলো করলদস্যু লুকিয়ে থাকো সবাই লুকিয়ে পড়ল পাহাড়ের আড়ালে পিটার বেন্ডি দেখতে পেল জলদসু বেনে ফেলল বাঘিনী লিলি ভারতীয় রাজকন্যাকে জলদস্যু তাকে ছেড়ে গেল লাগনের পাহাড়ে ও না, বাঘিনী লিলি পিটার শুরু কে ছেড়ে দিল ও এক দৌড়ে চলে গেল ভারতীয় ক্যাম্পের দিকে যখন ক্যাপ্টেন হোক দেখল কি হয়েছে সে বুঝলো আমি আসছি তোমার কাছে সেই রাতে ওয়েডি ছেলেদের বলল এটি গল্প তিন শিশুর যারা তাদের বাবা মাকে ছেড়ে চলে এসেছিল নেভারল্যান্ড তাদের মা আর বাবা তাদের কথা খুব মনে হচ্ছিল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের এখন বাড়ি ফেরা উচিত আমরা চলে যাবো কাল সকালে কিন্তু আমাদের গল্প কে শোনাবে না তোমরা সবাই চলো আমাদের সঙ্গে তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো পিটার পান খুব দুঃখিত হল কারণ তার বন্ধুরা চলে যাবে পরের দিন আর সে একদম একা হয়ে যাবে পরদিন সকালে বাচ্চারা চলে গেল পিটার বাইরে গেল না তাদের বিদায় জানা হুকের জলদস্যুরা কাছে জন দশুদের জাহাজে সব বাচ্চাদের বেঁধে রেখেছিল তলোয়ার বের করে মারলো আর হোক পরে গেল সমুদ্রে কুমির গিরে ফেললো ক্যাপ্টেন হুক কে আসত আর এভাবে শেষ হলো ক্যাপ্টেন হুক বেল একসঙ্গে করলো বাচ্চাদের তারা সবাই একসঙ্গে হলো পিটার প্যানের কাছে আমি কখনো বড় হবে না আমি তোমাদের সঙ্গে যাবো তোমাদের বাড়ি পর্যন্ত তারা সবাই যাত্রা করলো লন্ডনের দিকে বাবা মা খুব খুশি আবার দেখে. আর চমচরা তারা নেভারল্যান্ড থেকে এসেছে আমাদের সঙ্গে থাকবে বলে হ্যাঁ নিশ্চয় পিটার ঘুরে বেড়াত ছিল জানলার বাইরে পিটার তুমি কি পারো না তোমার সিদ্ধান্ত বদলাতে আমি যাচ্ছি নেভারল্যান্ডে যেখানে আমি কখনো বড় হব না গুডবাই আমরা মিস করব তোমাকে গুডবাই উইন্ডি আমাকে ভুলে যেও না পিটারপানা টিনকারবেল হাত নাড়িয়ে গুডবাই বলল আর উড়ে গেল নেভারল্যান্ডের দিকে